উম্মু সাল্লামা ও রদিয়াল আনহা হতে বর্ণিত তিনি বলেন একসময় আমি ও নবী সাল্লাই সাল্লাম একই চাদরের নিচে শুয়েছিলাম আমার হায়াজ শুরু হলো তখন আমি গোপনে বেরিয়ে গিয়ে হায়াজের কাপড় পরে নিলাম তিনি জিজ্ঞেস করলেন তোমার কি হায়াজ আরম্ভ হয়েছে আমি বললাম হ্যাঁ তিনি আমাকে ডেকে নিলেন এবং আমি তার সঙ্গে একই চাদরের নিচে শুয়ে পড়লাম